উবায়দুল্লাহ খাওলানী রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি উসমান ইবনু আফফান রদিয়াল তাল আহ্নকে বলতে শুনেছেন তিনি যখন মসজিদে নওবি নির্মাণ করেছিলেন তখন লোকজনের মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো অথচ আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে বুকায়র রহমতুল্লা আলহি বলেন আমার মনে হয় রাবি আসিম রহমতুল্লাহ আলহি তার বর্ণনায় উল্লেখ করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন।